আবু কতদাহ ইবনুর রিবা আনসারির ওদিল্লাহ তালানুহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুরাকাত সালাত তাহিয়াতুল মসজিদ আদায় করার পূর্বে বসবে না